সম্মানিত পৃথিবী বাংলার দর্শক মন্ডলী সধিমন্ডলী আমরা আলোচনা করছি দাওয়াতি কাজে সফলতার স্বরূপ আমরা এ ব্যাপারে আলোচনা করবো একটি বিষয়ে সেটা হলো। অনেক ব্যক্তিকে দাওয়াতি কাজ করতে গিয়ে ঘর ছাড়তে হয় নিজ দেশে টেকা যায় না কিন্তু এখানেও রয়েছে বিশাল সফলতা আমরা দেখতে পাব যে বহু মানুষকে দাওয়াত দিতে গিয়ে ঘর ছাড়তে হয়েছে ভিটামাটি বিক্রি করতে হয়েছে এক দেশ থেকে অন্য দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় এক শহর থেকে আর শহরে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা অতীব স্বাভাবিক তাওাতি যখনই করতে যাব আপনি যখন সহি হকের উপরে টিকে থাকবেন সঠিক দিনের উপরে যখন আমুল করবেন তখন আপনার এলাকাবাসী আপনাকে মেনে নেবে না সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন রসুল্লা সালামের উপরে যখন ওহীন হলো যখন নির্দেশ আসলো তখন আল্লাহ রসুল আপনি একটা ঘটনা জানেন আল্লাহ রাসুলকে নিয়ে চাদরে জড়িয়ে ওয়ারা কাবের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ঘটনা বর্ণনা তিনি দিলেন বর্ণা শুলে এই পড়ন্ত বয়সে তিনি বললেন মুসার উপরে নাজিল করেছিলেন এর মধ্যে তো বড় আক্ষেপ রয়েছে বড় কষ্ট রয়েছে ওরাকবের নফেল বুঝতে পারছিলেন যে হবেন শেষ নবী জামাল সালাম যার কারণেই তিনি বুঝতে না যিনি নবী হন তিনি তো অনেক কষ্ট পাবেন এর মধ্যে বড় সংখ্যা রয়েছে ভয় রয়েছে বিভৎস অবস্থা রয়েছে আমি তখন কিভাবে মেনে নিব এটা ওরাকবের নফেল বলে দিলেন তার আবার বলেছেন যেদিন তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে সেদিন থাকতাম বৃদ্ধ হয়ে গেছেন কতদিন আর জীবিত থাকবেন আক্ষেপ করছেন তোমার জাতি তোমাকে একসময় দেশ থেকে বের করে দেবে রসসল এতক্ষণ কথা বলেননি দেশ থেকে বিতরন করা যে কত নিপিলন। মাতৃভূমি থেকে বের হয়ে যাওয়া তো সহজ নয় মোহাম্মদ আল আমিন সমস্ত মানুষের কাছে স্নেহর পাত্র সবাই আমাকে ছোটরা শ্রদ্ধা করে আর আমাকে তারা দেশ থেকে বের করে দিবে তিনি কখনো মেনে নিতে পারলেন না তাই বললেন আওয়াহ তারা আমাকে বের করে দেবে এটা কিভাবে হয় তখন বলেছেন ওয়ারাকবেন না ফেল বলেছেন শোনো তোমার মতো ব্যক্তি যিনি পৃথিবীতে এসেছেন ইল্লা ইয়া তাকেই তার এলাকাবাসী তাকেই তার দেশবাসী বের করে দিয়েছে কেউ টিকতে পারেনি সবাইকে বের করে দেওয়া হয়েছে তবে শুনে রাখো ওই ইয়েকা যদি আমাকে পেয়ে যায় যে বেঁচে থাকি তবুও তোমাকে আমি যথাযথ সাহায্য করব। তোমার যদি বুঝা বহন করতে হয় ওই বুঝা বহন করে আমি তোমাকে সাহায্য করব কিন্তু ওয়ারাকা বেঁচে ছিলেন না দর্শক মন্ডলী আমরা এখান থেকে বুঝতে পারি পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে প্রত্যেক তার বের করে দিয়েছেন আমি যদি দায়ী হই আমাকে বের করে দিবে। আমি যদি হকের পদ থাকি আমাকে বের করে দিবে আপনারা এখানে জানেন যে দাওয়া কত কঠিন বিষয় কত জটিল বিষয় মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মতন ব্যক্তিকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তার আগে আপনার জানেন না কত কষ্ট কত নির্যাতন তাদের উপরে হয়েছে তার ইয়ত্তা নেই অবশেষে আল্লাহ তাদেরকে হাবসায় চলে যাওয়ার কথা বললেন হাবসায় চলে গিয়ে তাও তো তারা ঠিক থাকতে পারলেন না আগেই রাস্তায় পাহারা দিয়েছে মক্কা থেকে কোনো মানুষ জন বের হয়ে যেতে না পারে নিজ দেশ থেকে অন্য দেশে চলে যাবে তাও বাধা দিয়েছে ইসলাম কত কষ্টে পৃথিবীতে এসেছে ভাষায় প্রকাশ করা যায় না। অন্য রাস্তা অবলম্বন করে তারা সাগর পাড়ি দিয়ে হাবসায় চলে গেলেন কিন্তু মক্কার মুশতে কাফের নেতৃবৃন্দ হাবসা পর্যন্ত চলে গেল যেন তাদেরকে সেখানেও টিকতে দেবে না বাদশাহাজাসি अल्लाह रखम कर मुश्रेक नेतारा बादशाह नजासी के दान करल कथा बारा शुरार पर आयात सठी दिन कथा शुने बादशाह नजासी মক্কা কাফের মোস্টেকদের সালামের যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন এই ভবিষ্যৎবাণীর আলোকেই যে রাসুল এসেছেন মোহাম্মদ সাল্লাম সেই মোহাম্মদের প্রকৃত অনুসারে এরা আমি তাদেরকে দেশ থেকে বের করে देवनाश्रय पेल पाई रसलम ग्रहण करसूल केड़ी दिए मक्का से आबू सुफियान पर्यत इ ग्रहण करते बाध्य हलन जेदी अल्लाह रसुल मक्का फिर आसयी बसें আবার মদিরা থেকে মক্কায় ফিরে আসলেন সেখানে মক্কার সাদের উপরে তুমি আজান দাও তোমার আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইসলামে দৃষ্টান্ত করেছে বেলালকে যখন শাস্তি দেওয়া হয়েছে বিলাল রাজা বারবার বলছিলেন আহাদ আহাদ কথাটা বলছিলেন আলোচনায় আমি নিয়ে আসবো একটু পরেই কাবা ঘরের ছাদের উপরে উঠে আজান দিচ্ছিলেন মক্কার কাফেররা মেনে নিতে পারছিল না যে একটা ইতর শ্রেণীর মানুষকে কালো মানুষকে দেখতে অত্যন্ত খারাপ তার মতো মানুষকে মক্কার ঘরে উপরে কুটীতি করেছে আমি আল্লাহটা বরদাস করতে পারি না আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকুয়াশীল বোঝা যায় বেলাল রাজা আল্লাহন যে মর্যাদা তার যে অবস্থান ফুটে উঠলো পরবর্তীতে নির্যাতন করার পরেই আর একটা মা দেখাল জান্ন ইতো খাসখসা থাকে বেলাল কি ব্যাপার যখনই আমি জান্নাতে প্রবেশ করি তখনই যেন তোমার পায়ের শব্দ শুনি জান্ আমার সামনে তুমি হেঁটে যাচ্ছে। আমরা এখানে হচ্ছে মরার পরে প্রথম বিপদ যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন আসেন একজনের নামের নাম নাকির হঠাৎ করে তখন তার ডান দিকের হাড়গুলি বাম দিকে ঢোকে যায় বাম দিকের হাড় ডান দিকে ঢোকে যায় ঠিক এইভাবে তাহলে বাঁচার কি উপায় জানার জন্য দেখুন কবলে শান্তি প্রতি বুধবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে 20 টিভি বাংলায় আল নাহর বাণী 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের যে ব্যাখ্যা দিয়ে গেছেন তার মধ্যে কোনো ভুল টুটে নেই জিব্রিলের মাধ্যমে निकटे गुरुत्न्नाथ की शुक्रवार शारे भारो थे। शाहोष लागे विंगेल जा विश्वास करें तरह पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरण होते सहस लागे सहस लागे मुखोमुखी हुए प्रश्न शिक्षाम जी हमारे प्रश्न कर प्रश्न करारती अनुष्ठान पिसाए এবং হয়েছে তাই বলে আমরা কখনো হক থেকে পিছে আসব না হক থেকে ফিরে আসব না বরং সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে দেশ থেকে বের হয়েতে যেতে রাজি রয়েছি তবে ইসলামী আদর্শকে ত্যাগ করতে আমি কখনো রাজি নই এখানে শুধু তাই নয় দেখুন এব্রাহিম আলী হাসালামের মতন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবীকে তার দেশবাসী তাকে বের করে দিয়েছে শাস্তি দিয়েছে কিন্তু কোন শাস্তিকে তিনি শাস্তি মনে করেননি তারকা পুজারীদের সাথে যুদ্ধ লেগে পারেনি নমরুদের সাথে তর্কে লেগে যখন নমরুদ পরাজিত হয়েছে আমরা দেখতে পাই সেখানে যে অবশেষে তিনি করলেন না ওই আয়াতের তাপসির এসেছে যখন ইব্রাহিম আলাহাল্লামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তখন জিব্রিল আমিন এসে জিজ্ঞেস করছেন ইয়া ইব্রাহিম হাজা जथेष तीन कत सूंदर तत्वी कारो का सहाज्य चाहिए सहा चाची एकम्रल्ला इब्राहिम आलाम যখন পুরাতে পারলো না তারা দেখুন কষ্ট নেমে আসবে কিন্তু আল্লাহর উপরে অটল থাকতে হবে এই আয়াতি আল্লাহ পেশ করেছিলেন আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর আল্লাহ তিনি না কত সুন্দর তত্ত্ববদায়ক বলেছিলেন অথচ জিব্রাহী তাকে সহযোগিতা করার জন্য এসেছিলেন কিন্তু তার সহযোগিতা ইব্রাহিম আসসালাম নিলেন না আল্লাহ আগুন কে বলে দেন শীতল হয়ে যাও আগুন নির্দেশ শুনে নিল আগুন আর এব্রাহিমের গায়ে কোন আঘাত করতে পাল্ল আঘাত করল না কারণ আল্লাহ নির্দেশ পেয়ে গেছে আগুন এটাই হলো ইসলামের প্রকৃত আদর্শ একজন দায়ী ব্যক্তিকে হকের উপরে দৃঢ় থাকলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই সাহায্য নেমে আসে এইভাবেই জিব্রিলাম পৃথিবী থেকে সঙ্গ পাখার এক দাপটে সমস্তকে ধ্বংস করে দিতে পারেন যতটুকু শক্তি জিবরিল ছিল এই আগুন কেন নম্রুত কেন গোটা পৃথিবীকে এক আঘাতে ধ্বংস করে দিতে পারেন কিন্তু ইব্রাহিম সালাম তিনি আল্লাহ হয়ে যায় কিন্তু আল্লাহর ক্ষমতা কখনো শেষ হয় না কোন একজন দায়ীকে অটল থাকতে হবে যখন আর পারা গেল না তখন তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো ইব্রাহিম আলাই আয়াত পড়ছেন শাসক ন সামনে তিনি মাথা নত করতে রাজি নন তিনি পরিষ্কার করে বলে দিলেন ইন্না বুড়া উমিনাখ তোমরা যার ইবাদত করো তার থেকে আমরা মুক্ত হয়ে গেলাম তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকলো না আমি অস্বীকার করলাম ইমান না আনবে তোমরা ততদিন পর্যন্ত তোমাদের সাথে এই শত্রুতা এই হিংসা থেকেই গেল আমি কখনো এটা মেনে নিতে পারব না যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমার ইমান না আনবে মাতৃভূমি দেশ ছেড়ে চলে গেলেন কিন্তু তিনি বলে গেলেন তোমাদের সাথে আমার কোনো আপোষ নেই যতদিন পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমার ইমান না আনবে একজন দায়ীর এই দৃঢ়তা খুব প্রয়োজন এই দৃঢ়তা ছাড়া আমি হকের উপরে সর্বদা অটল থাকবো কালো বাতিল কে আমি মেনে নিতে পারব না যদি সেখান থেকে আবার চলে এসেন মক্কায় মক্কা থেকে আবার চলে গেছেন অন্য দেশে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন এব্রাহিম আলাইহাল্লাম তিনি পর্যন্ত এক দেশ থেকে আর এক দেশে আর দেশ থেকে আর দেশে আর এক দেশ থেকে আর এক দেশে যে কোনো সময় কিন্তু আমি টিকে থাকবো কারণ আমি আল্লাহ সন্তুষ্টি চাই আমি তো জানার চাই বন্ধুরা আমার যদি আমরা আরো ইতিহাস দেখি যুগে যুগে নবিরাসুলদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে বহির বিধান আমাদের সামনে দিলেন। সেই বিধানটি কত সুন্দর অবকাশ নেই বৃদ্ধ বয়সে তাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তিনি বললেন কি তিনি কেবল ওহি নাজিলের কথা তিনি শুনেছেন মাত্র বুঝতে সংবাদটা পেলেন মাত্র কিন্তু ওহির বিধান মোহাম্মদ রসুল্লাহ কিভাবে কায়ে করবেন সেটা দেখেননি সেই বিধান পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে হে মোহাম্মদ যদি আমি সেই যুগে বেঁচে থাকি তাহলে তোমাকে যখন দেশ থেকে বের করে তখন আমি সহযোগিতা করব। আজকে সেই ইসলাম কোরআন এবং সৈহাদিস আমাদের সামনে রয়েছে কিন্তু দুঃখজনক হল সত্য অতিও পরিতপের বিষয় অতীব কষ্টের বিষয় হলো এটা আমরা এই আমরা সেই সুযোগ অবলম্বন করব না সম্মানিত দর্শক মণ্ডলী আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে পৃথিবীতে মানুষকে দূরে রাখে হক থেকে একটা বিষয় দেশ থেকে পালিয়ে যেতে হয় নির্যাতিত আছি আমি প্রস্তুত থাকবো এখানে আমি আরেকটি বিষয়ে আপনাদের পেশ করতে চাই পৃথিবীতে শ্রেষ্ঠ মহাদেশদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম বুখারের মতন একজন বিশ্ব বিখ্যাত এক পণ্ডিত যাকে বলা হয় ফিল হাদিস তার কোন অপরাধ ছিল না তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো কিভাবে কিন্তু তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুর পরে সহি বুখারি হয়ে গেল পৃথিবীর বুকে পবিত্র কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করলো আর দ্বিতীয় কোনো গ্রন্থ নেই যে সহিদ বুখারের উপরে স্থান দিবেন পবিত্র কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সহিম পর্যন্ত এই সুনাম বজায় থাকবে কিন্তু তিনি তো দেশে টিকতে পারেননি তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রব আলমিন তার সফলতা দিলেন মৃত্যুর পরে মৃত্যুর আগে দেননি আমরা বলতে পারি এই মর্মে যে ইমাম বুখার রহিমাহুল্লাহ তিনি বুখারা থেকে চলে গেলেন কিন্তু আপোষ করলেন না বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে ইমাম বুখারি বোখারা থেকে বের হয়ে চলে গেলেন হাকিমে হাকিমে যাওয়ার মাত্রই দেখলেন যে বুখারার শাসক পত্র লেখে জানিয়ে দিয়েছে হাকিমের শাসককে যে তোমার দেশে এক ব্যক্তি ঢুকেছে তা ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে ইমাম বুখার রহেমহল্লার কাছে বার্তা বসলে হাকিম থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন এবার কত কষ্ট কত দুঃখ লাগে ইমাম বুখারের মতন একজন বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠকে বের করে দেওয়া হচ্ছে না পাচ্ছেন না। কতদূর আর হেঁটে চলবেন হাঁটতে হাঁটতে হাঁটতে আর যখন অসহায় বৃদ্ধ ইমাম বুখারি রিমাহুল্লা বলছেন আর কত যাব সামনে শুধু মরুভূমি আর মরুভূমি দেশ কোথায় পাবো সেটা আমার জানা নাই আল্লাহ হুম্মা আমার জন্য এক ইঞ্চি মাটি নেই এলাইকা আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও এবার্লা পৃথিবীকে টিকতে পারলেন না তাকেও দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে আমি কি বলবো আমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে না আমি আল্লাহর উচ্চ করার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব কিন্তু বাতিরের কাছে কখনো আমি আপোষ করতে পারি না কোরআন এবং সহি সন্ন্যার বিধানকে প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সংগ্রামী তেজ তৃপ্ত তিনি আপোষ করেননি আমিও আপোষ করবো না বিজয়ীতে সামনে রয়েছে ইমাম মুখার রহিমা উল্লাহ তিনি যেহেতু টিকতে পারেননি আল্লাহর পক্ষ থেকে সফলতা এসেছে এটাই তিনি পরবর্তীতে হয়ে গেলেন এই সম্মান বজাই থাকবে কেমত পর্যন্ত মানুষ সেই বোখাদি থেকে দার্স নেবে জ্ঞান নেবে আমুল করবে বিশ্ব স্বীকৃত এই গ্রন্থ সেই হিসাবে স্বীকৃত হয়েছে সবাই মানছে সেই হাদিস পেয়ে গেলে আর অন্য কোনো হাদিসের সফলতা টিকে থাকবে এটার নামই হলো ইসলাম এটার নাম হলো আদর্শ কারণ দাওয়াতি কাজ করতে গিয়ে আমাকে দেশ থেকে বের করে দিলেও আমি মনে করব। সফলতা এখানেই রয়েছে সুতরাং আমি বাতিলের সঙ্গে কখনো আপোষ করব না আপোষ করার সম্মানিত হকের উপরে টিকে থাকার তহফিক দান করুন আল্লাহ আমিনা ফিরুকা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো তিরানব্বই সাল প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম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 সবচেয়ে বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বিসজিবি বাংলা মানবতার সমাজ